সবাই আমরা জানি তিনজন ব্যক্তিকে আল্লাহর আলমিনে প্রথম দিকে তালাবাতি কোরআন এর পাঠক কোরআন এর বাহক বড় বড় বক্তা কোরআন তাপসিরুল কোরআন মাহফিল করে এরকম বক্তা আল্লাহ রব্বুল আলমিন এদেরকে হাজির করবেন আমল করছি মানুষের মধ্যে দাওয়াত দিছি মানুষের মধ্যে প্রচার করছি কত কিছু করছি করা শেষ নাই এক মাহ এক লাখ টাকা নিছি এটা কিন্তু বলবে না যা আল্লাহ দাওয়াতো দিছি দেওয়ার পরে ডেলি দু তিনটা করছি দুটার সময় একটা আটটার সময় একটা দশটার সময় একটা বলবেন বান্দা আসো তুমি মনে করছো দুনিয়ার সব মানুষের সাথে ধোকাবাজি প্রতারণা কিছু করা যায় কিন্তু আমি আল্লাহর সিফাত হইলো আমি আল্লাহর কাছে নাই যেটা আমি আল্লাহর থেকে গোপন করে রাখা যায় গাছের একটা পাতা ঝরে পড়ে না যে গাছের পাতা জড়ার খবর আল্লাহ অন্তরের ভিতরে কালবে কি আমি আল্লাহ ভালো করে জানি তুমি যে এলেম দিয়ে কি কি করছো কি উদ্দেশ্যে করেছ আমি আল্লাহ রবাহ আলমিন খুব ভালো করে জানি দুনিয়ার মানুষের পাগল বানাইছ দুনিয়ার মানুষের তুমি বিভিন্ন রকমে বুঝাইছ দুনিয়ার মানুষ মনে করেছে তুমি কত বড় কোরআন খাদেম তুমি কত বড় মুফাস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্ষতি সম্পন্ন মুফা কোরআন হয়ে গেছ এত বিশাল কিছু হয়েছিল তোমার অন্তরের ভিতরে কি উদ্দেশ্য ছিল আমি আল্লাহ জানি তোমার অন্তরে এখ্লাস ছিল না তুমি অন্য উদ্দেশ্য নিয়ে দুনিয়া উদ্দেশ্য নিয়ে বড় বক্তা হবে আন্তর্জাতিক বক্তা তারপরে বিশাল টাকা পয়সা ইনকাম করবা এমন আবার শুরু হয়েছে এখন বিভিন্ন জায়গায় জায়গায় খালি কোরআন সুর কোরআন সুর কোরআন আমলের প্রতিযোগিতা নাই শুধু কোরআনের সুরের প্রতিযোগিতা কোরআন শুধুমাত্র এরকম সুরের প্রতিযোগিতা আর সুর জন্য নাজিল হয় নাই কোরআন আমলের জন্য জন্য নাজিল হয়েছে কোরআন আমাদেরকে পরিচালনার জন্য নাজিল হয়েছে কোরআন আমরা পরিচালনার জন্য আমরা কোরআনকে চালাই কোরআন কে আমরা আমরা পরিচালনা করি কোরআন বিজিতের জন্য আসে না কোরআন বিজয়ী হওয়ার জন্য এসেছে কোরআন শাসিত হওয়ার জন্য আসে না কোরআন শাসন করার জন্য আসছে আল্লা জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহাক জিজ্ঞেস করবেন বান্দা তুমি কি করছিলে আমার জন্য আপনার জন্য জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছি আল্লা বলবেন আসলে বড় প্রভাবশালী নেতা হতে চেয়েছিলে প্রভাবশালী কিছু হতে চেয়েছিলে হয়তো এক সময় গিয়ে তুমি শহীদ হয়ে গেছো মারা গেছি जेहर कथा मानुष के विभ्रांत करी को हासिल करजाहिद हवा এই নিজে পোষণ করে তুমি জেহাদ করেছিলে আল্লাহ আলমিন এই লোকটাকে নিক্ষেপ করবে। আবার কিছু লোক থাকবে যেই মানুষগুলো বড় বড় বড় বড় দানশীল আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ রব আলম জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে অনেক বিশাল সম্পদ দিয়েছিলাম অনেক টাকা পয়সা দিয়েছিলাম এই টাকা পয়সা তুমি কি করেছিলে কিভাবে খরচ করছো আর তোমাকে মানুষ বড় দানশীল বলবে ওই দানের মাধ্যমে তোমার উদ্দেশ্য ছিল দান করে করে তুমি মানুষকে মানুষের নেতা হইবা দান করার মাধ্যমে তোমার উদ্দেশ্য ছিল আল্লাপাক জাহান নামে নিক্ষেপ করবেন কিসের কারণে না থাকার কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমল করেও জাহান নামে কারণ তার এবাদতের ভিতরে তার আমাদের ভিতরে এক্লাস ছিল না